শেখ আহমেদ মুসা জিবরিলে তাহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে তৃতীয় প্রকার হল শির্ক আত্ম অথবা শাসনের ক্ষেত্রে শির্ক এখানেও শির্কের অর্থ হল কারো বা কিছুর এমনভাবে আনুগত্য করা যা কেবল আল্লাহ সুবাহন আল্লাহর নির্দিষ্ট মহান আল্লাহ সুবাহন আহমত বলেছেন তারা লাহ ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে এবং মারিয়াম পুত্র মসিহকেও অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছে তিনি ছাড়া কোনো হক ইলাহ নেই তারা যে শরিক করে তিনি তার থেকে পবিত্র আদি ইবনু হাতিম রদ আইমু যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার গলায় একটি ক্রুশ ছিল তিনি ইসলাম গ্রহণের পূর্বে খ্রিস্টান ছিলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম তখন তাওবারে আয়াত তিলাওয়াত করলেন আদি রদ্লাহ আনহু তখন বললেন তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তো ধর্ম আর সন্ন্যাসীদের ইবাদত করতো না রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম বললেন হ্যাঁ তারা তা করেছিল ধর্ম আর সন্ন্যাসীরা ওই জিনিসকে বৈধ করেছিল যা আল্লাহ অবৈধ করেছেন আর তারা ওই জিনিসকে অবৈধ করেছিল যা আল্লাহ বৈধ করেছেন আর ইহুদি খ্রিস্টানরা তাদের অনুসরণ করেছিল আর অনুসরণ করার মাধ্যমে তারা প্রকৃতপক্ষে ধর্ম যাজক ও সন্ন্যাসীদের ইবাদত করেছিল হারাম ও হালালের বিষয়ে আনুগত্য করা হল এই বাদত ইমাম ইবুতাই মিয়াহ তার মজমু আইল ফতাওয়ার সপ্তম খণ্ডে এ আয়াত নিয়ে অনেক আলোচনা করেছেন তিনি বলেছেন ইহুদি খ্রিস্টানরা জানত যে আল্লাহ যে হারাম করেছেন সেটা তাদের ধর্মযাজক এবং সন্ন্যাসীরা হালাল করেছে আর মহানউল্লাহ যে হালাল করেছেন সেটা তারা হারাম করেছে অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা জানত যে ধর্মযাজক ও সন্ন্যাসীরা আল্লাহর দিনকে বদলে ফেলেছে তবুও তারা ধর্মযাজক ও সন্ন্যাসীদের অনুসরণ করেছে যদিও তারা এই ধর্মযাজক ও সন্ন্যাসীদের উদ্দেশ্যে সিজদা করেনি কিন্তু এই আনুগত্য অনুসরণের মাধ্যমে তারা শির্ক করেছে কেউ যখন হালালকে হারাম করে এবং হারামকে হালাল করে তখন তা আল্লাহর বিধানের পরিবর্তে নতুন বিধান প্রণয়ন করা হয় এটা জানা সত্ত্বেও এই ধর্ম ও সন্ন্যাসীদের অনুসরণ করা শির্ক যদিও তাদের উদ্দেশ্যে সিজদা করা হয়নি যারা অন্ধভাবে কথিত আয়ালিম ওয়ালি কিংবা ইমামদের অনুসরণ করে যার ফলে মানুষেরা তাদের জন্য হালাল হারামের বিধানের উৎসে পরিণত হয় এবং এই বিধান আল্লাহ নাজিলকৃত বিধান থেকে আলাদা কিছু হয় সে শির করল সে তাদের ইবাদত করল আমি বর্তমান সময়ের জন্য ইমাম ইমুতাই মিয়ার বক্তব্যকে কিছুটা পরিমার্জিত করে বলবো যে ব্যক্তি গণতন্ত্র কিংবা অন্য কোনো মানবরচিত আদর্শ কিংবা নিয়মের ভিত্তিতে বিধান প্রণয়ন করে অর্থাৎ হালাল বা হারাম ঠিক করে এবং সে জানে যে সে আল্লাহর দিনকে পরিবর্তন করছে সে শির্ক করছে প্রকৃতপক্ষে সে গণতন্ত্র বা অন্য কোনো মানবরচিত আদর্শের ইবাদত করছে সে এসব আদর্শ ও নিয়মের অনুসরণ করার মাধ্যমে শির্ক করেছে যদিও সে গণতন্ত্র কিংবা মানবরচিত আইনের কাছে দোয়া করে না কিংবা সিজদা করে না এটি হলো এই বিষয় মোতাইমিয়ার বক্তব্যের সারাংশ দার্শনিক ও মডার্নিস্টরা তাদের নিজ চিন্তা ও যুক্তিকে প্রাধান্য দিয়ে কুরআন ও সুন্নার বক্তব্য প্রত্যাখ্যান করে তারা কোরআন সুনার উপর তাদের আকল এবং চিন্তাকে প্রাধান্য দেয় তাদের যুক্তি আর মনের মাপ কাঠিতে তারা কোরআন সুনার বিচার করে এই ধরনের লোকেরা আল্লাহর পরিবর্তে নিজেদের আকল এবং বিচার বুদ্ধির ইবাদত করে যদিও তারা এগুলোর প্রতি রুকু সিজা করে না শাসনের ক্ষেত্রে শির্কের কিছু বাস্তব উদাহরণ দেখা যাক প্রথমে এমন কোনো লোকের কথা চিন্তা করুন যে মনে করে অন্য কোনো আইন আল্লাহর আইনের চেয়ে উত্তম এই লোক মুশরিক। সে শির্ক আখবর করলো। তার অবস্থান কুরআনের সুস্পষ্ট আয়াতের সাথে সাংঘর্ষিক মহান আল্লাহ সুবাহন আলা বলেছেন তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায় আর নিশ্চিত বিশ্বাসী কৌমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম সুরাল পঞ্চাশ এবং আল্লাহ সুবাহন হুয়াত আরও বলেছেন আলাই সাল্লাহবিআ আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন সুরা তিন আট এগুলো আসলে রেটলিক্যাল প্রশ্ন মহান আল্লাহ এ প্রশ্নগুলোর মাধ্যমে আমাদেরকে সত্য জানিয়ে দিচ্ছেন শাসনের ক্ষেত্রে শির্কের দ্বিতীয় প্রকার হল এমন কোনো ব্যক্তি যে মনে করে আল্লাহ যে আইন নাজিল করেছেন সেটা ছাড়া অন্য কোনো আইন দিয়ে শাসন করা জায়েজ লক্ষ্য করুন সে অন্য আইনকে আল্লাহর আইনের চেয়ে উত্তম মনে করছে না সে কেবল মনে করছে যে অন্য আইন দিয়ে শাসন করা যায়জ এই ব্যক্তিও শির্ক আকবর করল কেন কারণ আল্লাহর আইন ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে শাসন করা নিষিদ্ধ এটি কোরআনের আয়াত রসুলের হাদিস এবং ইজমা দ্বারা প্রমাণিত শাসনের ক্ষেত্রে শির্কের তৃতীয় প্রকার হলো কোরআন এবং সুন্নাতে যা এসেছে তার বদলে অন্য কোনো আইন বা শরিয়াহ প্রণয়ন করা মনে করা যে আইন দিয়ে বিচার করা যায়জ কিংবা এই আইন আল্লাহর আইনের সমকক্ষ কিংবা তার চেয়ে উত্তম এটিও শিরক আকবর আল্লাহ যে আদেশ দিয়েছেন সে তা লঙ্ঘন করে নিজে আইন প্রণয়ন করলো। চতুর্থ প্রকার হলো আল্লাহর আইনের বদলে অন্য আইন দিয়ে শাসন করা শাসককে স্বেচ্ছায় মেনে নেয়া কিংবা তার আনুবত্য করা যে এমন করল সেও শির করল স্বেচ্ছায় বুঝে শুনে এমন কারো শাসনকে মেনে নেওয়ার অর্থ তাকে কোরআন এবং শূন্যার উপরে স্থান দেয়া আল্লাহর আইনের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা মানবরচিত আইনকে আল্লাহর আইনের সমকক্ষ কিংবা এর চেয়ে উত্তম ভাবা সে অনুযায়ী যারা বিচার ফেসালা করে না তারাই কাফির সুর আলাইদা চুয়াল্লিশ এবং আল্লাহ সুবাহন আলা আরো বলেছেন তা এইজন্য যে আল্লাহ যানাজিল করেছেন তারা তা অপছন্দ করে অতএব তিনি তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন সুরা মোহাম্মদ নয় এই বিষয়ে আরও অনেক লম্বা আলোচনা করা সম্ভব তবে আমি এখানে সংক্ষেপে আলিমদের আলোচনার সারমর্ম্য আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি শাসনের ক্ষেত্রে শির্কের আলোচনায় একটা বিষয়ের দিক খেয়াল রাখা প্রয়োজন অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ ইমাম ইব্দুতাই মিয়া এবং শয়েক মুহাম্মদ আব্দুল্লাহ আব্রাহিম মাহুল ল এর কিছু উদ্ধৃতি পরেই মানুষকে এলোপাথারি কাফির বা মুশরিক বলতে শুরু করে আল্লাহ চাইলে আমার এ ব্যাপারে একটি বই লেখার ইচ্ছা আছে তবে আমি এখানে সংক্ষেপে বলছি পশ্চিমে অবস্থান করা মুসলিমদের অনেক সময় কিছু বিশেষ পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেমন কেউ চরম অর্থনৈতিক বিপর্যয়ের মোকাবেলার জন্য আদালতের কাছে গেল অথবা কেউ তার সন্তানের কাস্টোডি পাওয়ার জন্য আদালতের কাছে যেতে বাধ্য হল এমন অবস্থায় যদি তার অন্তরে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস থাকে এবং সে কেবল বাধ্য হয়ে এবং চরম দুর্বিশহ বিপর্যয় থেকে নিজের অধিকার রক্ষা করতে আদালতে দ্বারস্থ হয় তাহলে পশ্চিমে থাকা কোনো মুসলিম এমন করলে তাকে মুশ্রিক বলা যাবে না তবে মনে রাখবেন এটা শুধু এমন অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য যখন ভয়ঙ্কর কোনো দুর্যোগ মারাত্মক পর্যায়ের কোনো বিপদ তার উপর এসেছে এবং সে কেবল তার শারীরিকভাবে বৈধ অধিকার রক্ষার জন্য আদালতে দ্বারস্থ হয়েছে যেমন সোশ্যাল সার্ভিস কারো সন্তান ছিনিয়ে নিচ্ছে সে জানে তার সন্তানকে যদি সোশ্যাল সার্ভিস নিয়ে যায় তাহলে সে কাফি হিসেবে বেড়ে উঠবে সে কেবল তার সন্তানকে ফেরত চায় দিনের উপর বড় করতে চায় অভিভাবক হিসেবে তার অধিকার রক্ষা করতে চায় তার মধ্যে তাগুদকে অস্বীকার এবং এক আল্লাহর উপর বিশ্বাসের ইমান পুরোপুরি আছে এমন অবস্থায় সে যদি বাধ্য হয়ে আদালতে দ্বারস্থ হয় তাহলে তাকে মুশরিক বলা যাবে না সয়ং নবী সল্ল আলিহিহি আসাল্লাম মুতাইয়বিনের চুক্তি যা হেলফুল ফুজুল নামে পরিচিত এর সাক্ষী ছিলেন তিনি এই চুক্তির প্রশংসা করেছিলেন এই চুক্তির নাম নেওয়া হয়েছে তৈব থেকে যার অর্থ ভালো বা কল্যাণ যারা এই চুক্তি করেছিল তাদেরকে মুতাইয়বিন উপাধি দেওয়া হয়েছিল এই চুক্তি হেলফুল ফুজুল নামেও পরিচিত নবী সাল আলহি আসাল্লাম বলেছিলেন শাহিতুমা হেলফুল মুতাইবিন ফমা আহব্বু আন অ্যানকুসাহ ও আন্নআলি হুমানি চুক্তি হয়েছিল নবুয়াতের আগে তিনি এ চুক্তির সময় উপস্থিত ছিলেন এর প্রশংসা করেছিলেন এই চুক্তি অনুষ্ঠিত হয়েছিল ইবনু জা আদানের ঘরে বনু হিসাম এবং বনু জাহরা গোত্রের মধ্যে এই চুক্তির বিষয়বস্তু কী ছিল বঞ্চিত ও মজলুমদের অধিকার রক্ষা করা এবং তাদের ন্যায্য প্রাপ্য তাদের ফিরিয়ে দেওয়া এই চুক্তির মাধ্যমে কিছু আইন তৈরি করা হয়েছিল যেগুলোর মাধ্যমে মানুষের মধ্যে বিচার করা হতো মানুষের মধ্যেকার দ্বন্দ্ব ও মোকদ্দমা নিষ্পত্তিতে আইনগুলো ব্যবহার করা হতো এবং মানুষ এই ফয়সাল্লা মেনে নিতে বাধ্য ছিল কিন্তু কেউ এ কথা বলতে পারবে না যে জাহিলিয়াতের যুগে এই চুক্তি সংগঠনের সময় উপস্থিত থাকার মাধ্যমে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম তাগুতের আইনকে মেনে নিয়েছিলেন বা পরবর্তী সময় এই চুক্তি প্রশংসা করার মাধ্যমে তিনি তাগুতের আইনের স্বীকৃতি দিয়েছিলেন সোহাবাইকেরাম যে আডিসিনিয়ায় আর নজ্জাশীর আদালতে গিয়েছিলেন সেটা কি জোরপূর্বক ছিল না সাহাবাইকেরাম রদনুমের মক্কায় ফেরত যাওয়ার সুযোগ ছিল তাদের উপর কোনো জোর জবরদস্তি ছিল না সাহাবি আলহাজ ইবন আল্লাহ আসুলামি রদল্লাহনহুর ঘটনা আরও স্পষ্ট এই সোহাবী ছিলেন অত্যন্ত ধনী ব্যবসায়ী খাইবারের যুদ্ধের পর রসুল উল্লাহ সাল্লাহুআসাল্লামের অনুমতি নিয়ে তিনি কিছুদিনের জন্য মক্কায় থাকতে গেলেন মক্কায় তার অনেক সম্পদ ছিল তার উদ্দেশ্য ছিল কিছুদিন কুরাইশের মাঝে অবস্থান করে তাদেরকে নরম করা তারপর তার সম্পদ ফিরিয়ে আনা অর্থাৎ তার নিজস্ব সম্পদ মক্কা থেকে ছাড়িয়ে আনার জন্য তাকে কুরাইশের নেতাদের কাছে গিয়ে কিছু নরম কথা বলতে হবে এমন এমনকি সাহাবিয়াল হাজ্জা জরদিয়াল্লাহ আনহু রসুল্লাহ সাল্লু আলিউসাল্লামকে এও বলেছিলেন যে কুরাইশদের মন জেতার জন্য তাকে হয়তো রসুল্লাহ সাল্লু আলিউসাল্লামের বিরুদ্ধে কিছু কটু কথা বলতে হবে রসুল্লাহ সাল্লি ওয়সাল্লাম তাকে মক্কায় যাওয়ার অনুমতি দিয়েছিলেন আসলে এই ব্যাপারে আরও অনেক আলোচনা করা যায় এটা একটা সম্পূর্ণ বই লেখার মতো আলোচনা এ বিষয়ে দুটি মত আছে সেগুলো নিয়ে আরও অনেক কথা বলা যায় আমার এ কথাগুলো বলার উদ্দেশ্য আপনাকে তাহুতের আদালতে বিচার চাইতে যেতে উৎসাহিত করা নয় আমি এমন কিছু বলছি না আমি শুধু বিশেষভাবে অত্যন্ত গুরুতর কিছু ব্যতিক্রমের কথা বলছি আমি এমন অবস্থার কথা বলছি যখন ব্যক্তির অন্তরে পরিপূর্ণ ইমানের বুঝ থাকে তা ওয়াহিতের প্রতি ঘৃণা থাকে এবং তার অধিকার ছিনিয়ে নেওয়ার ফলে সে চরম ও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয় এবং তা গুতের আদালতে যাওয়া ছাড়া অধিকার আদায়ের তার আর কোনো উপায় থাকে না এক্ষেত্রে কোনো কোনো পরিস্থিতি দরৌরাহ বা একান্ত প্রয়োজন হিসেবে গণ্য হবে তা নিয়ে ঢালাওভাবে কিছু বলা যাবে না এই ধরনের ব্যতিক্রমী ক্ষেত্রগুলোতে প্রত্যেক পরিস্থিতির ফলে সৃষ্ট বিপদ ও বিপর্যয়কে আলাদা আলাদাভাবে মূল্যায়ন করতে হবে এবং খুব বড় ধরনের কোনো বিপদ হতে হবে সাধারণ যে কোনো সমস্যা বা বিপদের ক্ষেত্রে এভাবে চিন্তা করা যাবে না একই সাথে এটাও শর্ত যে ওই ভয়ানক মোকাবেলার জন্য তাগুতের আদালতে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই যদি ভয়ানক বিপদও তাগুতের আদালতে না গিয়ে কোনোভাবে মোকাবেলা করা যায় তাহলে আদালতে যাওয়া যাবে না সবর করুন আল্লাহর কাছে প্রতিদান চান মহান আল্লাহ সুবাহনমত আলা বলেছেন ওমাই যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন সুরা তালাক দুই তবে অন্য সব রাস্তা যদি বন্ধ হয়ে যায় এবং ব্যক্তির অন্তরে যদি পরিপূর্ণ ইমানের বুঝ থাকে তাওয়া হৃতের প্রতি ঘৃণা থাকে এবং তার অধিকার ছিনিয়ে নেওয়ার ফলে সে চরম ও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয় তাহলে সে বাধ্য হয়ে তাগুতের আদালতে গেলে তাকে মুশরিক বা কাফির বলা যাবে না মাস কয়েক আগে কিছু ভাই আমার সাথে যোগাযোগ করলেন তাদের পরিচিত এক ভাই তার মেয়ের কাস্টডি পাওয়ার জন্য আদালতে গিয়েছিলেন তিনি এমন এক মহিলার কাছ থেকে নিজের মেয়ের কাস্টোডি পাওয়ার জন্য লড়ছিলেন যে কাস্টডি পেলে নিশ্চিত মেয়েকে কাফির হিসেবে বড় করবে নিজের মেয়ের কাস্টডি পাওয়ার জন্য আদালতে যাওয়ার কারণে এই ভাইকে তাদের পরিচিত আরেক ভাই কাফির বা মুশরিক বলছিল আর এক্ষেত্রে দলিল হিসেবে ব্যবহার করেছিল ইমাম ইবুতাই মিয়া এবং শাইক মুহাম্মদ ইমনা আবদুল ওহায়বের কিছু উক্তিকে তো কিছু ভাই আমার সাথে যোগাযোগ করলেন যাতে আমি তার সাথে একটু কথা বলি আমি তার সাথে কথা বললাম সে বারবার এই উক্তিগুলো পুনরাবৃত্তি করতে থাকলো আর কুফুর বিত্তা আগুতের কথা বলল কিছু মানুষের ক্ষেত্রে এমন হয় যে তারা কোনো কিছুর কেবল খোলসটা নেয় খোলসের ভেতরে কী আছে সেটা তারা জানে না কুফুরবিত্তা আগুতের কথা বারবার বললেও সে কেবল খোলসটাই দেখছিল শেষমেশে আমি প্রশ্ন করলাম তুমি কোন আলিমদের অনুসরণ করো কোন আলিমদের তুমি গ্রহণযোগ্য মনে করো সে বলল প্রথমে আপনি আর তারপর শায়ক আলী আল খুদাইর আমি বললাম আমার কথা বাদ দাও এ ব্যাপারে শায়েক আলি আল খুদাইর কি বলেছেন তা ভালো মতো পড়ে দেখো তিনি তার একটি কিতাবে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তা ফিরের ব্যাপারে শায়েক আলী আল খুদাইরের ফতোয়া অত্যন্ত সমৃদ্ধ দলিল দ্বারা পরিপূর্ণ অত্যন্ত চমৎকার কারাগার থেকে তার কল্যাণময় মুক্তি ত্বরান্বিত করুন আমাদের সব বন্দি মুসলিম ভাই বোনদের কল্যাণময় মুক্তি ত্বরান্বিত করুন সাধারণত যে কোনো বিষয়ে ইমামতাই মিয়া এবং সাইক মোহাম্মদ ইমনা আবদুল ওয়াহাবের অবস্থান সঠিকভাবে বোঝার জন্য তাদের লেখার ও উপস্থাপনার ধাত সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার তাদের সম্পূর্ণ রচনাবলী গভীরভাবে না পড়ে আউট অফ কনটেক্সট কোনো উদ্ধৃতি দেখে তা থেকে খুব সহজেই ভুল কোনো উপসংহারে পৌঁছে যাওয়া যেতে পারে তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় লোকেরা তাদের রচনাবলী থেকে আউট অফ কনটেক্সট কিছু উদ্ধৃতি পরে মানুষকে এলো পাথারি তা ফির করা শুরু করেছে বিশেষ করে ইবনুতাই মিয়ার ক্ষেত্রে বিষয়টি গুরুত্ব দিয়ে মাথায় রাখা দরকার যে তার পূর্ণাঙ্গ রচনা পড়েনি তার মজমু পুরোপুরি পরেনি সে ইবনুতাইমিয়া রচনাবলি থেকে ইচ্ছে মতো কয়েক লাইন উদ্ধৃত করার পর্যায়ে পৌঁছায়নি সে যেই হোক না কেন যত বড় আলিম হোক না কেন যারা ইবনুতাই মিয়া রচনাবলী গভীর বিস্তারিত এবং সম্পূর্ণভাবে পড়েনি তাদের কাছে মনে হবে অনেক বিষয়ে তার বক্তব্য পরস্পর সাংঘর্ষিক যেমন মধ্য আবায়নের রাতের ব্যাপারে তার অবস্থান যে বিস্তারিত রচনা বলি পড়েনি তার কাছে মনে হবে যে ব্যাপারে ইবনুতাই মিয়ার অবস্থান পুরোপুরি সাংঘর্ষিক আজকে এমন অনেক লোক পাবেন যারা কখনও ইবনুতাই মিয়ার মজমু আল ফাতাওয়ার একটি খণ্ড খুলে দেখেনি কোনো এক খণ্ড আগাগোড়া পড়াতো অনেক দূরের কথা এমন অনেক লোক আছে যারা আরবি পড়তেও পারে না কিন্তু সে মজমু আল ফাতাওয়ার কিছু উদ্ধৃতির অনুবাদ কিংবা অনুবাদ পরে তা ফির আর শির্ক নিয়ে কথা বলতে শুরু করে এ কারণেই ইবনুতাই মিয়া এবং মোহাম্মদ ইমনা আবদুল্লা হাবের রচনাবলীর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা হয় যেমনটা আমরা করছি মোহাম্মদ ইবনে আবদুল্লা হাবের লেখার স্টাইল লেখার ধাঁচ নিয়েও বই লেখা হয়েছে এজন্যই আমি আগেও বলেছি এমন উল্লামায়কেরাম আছেন যারা তাদের জীবনের অনেক বছরেই মহান আলিমদের রচনাবলী অধ্যয়ন এবং আত্মস্থ করার কাজে ব্যয় করেছেন তারা আসলে কি বলেছেন যেসব বক্তব্য আপাতভাবে সাংঘর্ষিক সেগুলোর মধ্যে সমন্বয় কিভাবে করতে হবে কোন পরিস্থিতিতে কোন কথা বলা হয়েছিল এসব কিছু নিয়ে তার আলোচনা করেছেন উলামাইকেরামের কথা উচ্ছৃত করার সময় কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে তারা কথাগুলো বলেছিলেন সেটা দেখুন তাদের কথাকে সেই পরিস্থিতির সাথে মেলান আপনার পছন্দের পরিস্থিতির উপর জোর করে চাপিয়ে দেবেন না আর যে বিষয়ে ইলমের মহেরুহুদের মধ্যে মত পার্থক্য আছে সে বিষয়ে অন্য কোনো মুসলিমকে তাকফির করবেন না কাজেই কোনো ব্যক্তি যদি চরম বিপর্যয়ের মুখোমুখি হয় যখন তার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই ব্যক্তির অন্তরে পরিপূর্ণ ইমানের বুঝ আছে তাও অকিতের প্রতি ঘৃণা আছে এবং তাগুতের আদালতে যাওয়া ছাড়া অধিকার আদায়ের আর কোনো উপায় তার নেই তাহলে সে আদালতে যাওয়ার কারণে তাকে কাফির বলা যাবে না যারা এই ব্যাপারে বিস্তারিত জানতে চান তারা শায়েক আলিয়াল আল আলোচনা দেখতে পারেন আর আল্লাহ চাইলে আমি এই ব্যাপারে একটি বই লিখব যাই হোক আমরা এর মধ্যে শাসনের ক্ষেত্রে শির্কের চারটি উদাহরণের কথা বলেছি পঞ্চম উদাহরণ হলো আল্লাহর সরিয়া ব্যতীত অন্য কিছু দিয়ে শাসনের দিকে আহ্বান করা যেমন আজ এমন আইনের দিকে আহ্বান করা হয় যা নারীদের হিজাব ছাড়া বাইরে বের হতে দেয় যা সুদকে বৈধ করে অথবা এমন আইন যে চার বিয়েকে অবৈধ করে এ ধরনের কোনো আইনের দিকে আহ্বান করা শির্ক আকবর যে এ কাজ করবে সে ইসলাম থেকে বের হয়ে গেছে কারণ এ ধরনের আহ্বান কেবল ওই লোকই করতে পারে যার অন্তরে মানবরচিত আইনের ব্যাপারে মুগ্ধতা আছে এবং সে সেসব আইনকে আল্লাহর আইনের চেয়ে উত্তম মনে করে এটি আল্লা রাইনের প্রতি ঘৃণা এবং তাচ্ছিল্য প্রকাশ করে এটি শির্কে আকবর এবং মুসলিম নামধারী যেসব লোক এ ধরনের কাজ করে সে খুব সম্ভবত মুনাফিকও কারণ সে নিজেকে মুসলিম দাবি করবে মুসলিমদের সাহায্যকারী দাবি করবে জুমা আটসালাতা দায় করার ছবি দেখিয়ে নিজের ইমানের প্রমাণ দেওয়ার চেষ্টা করবে এখানে একটি বিষয় লক্ষণীয় একজন প্রকৃত মুজতাহিদ যখন শরীয়ার দলিল প্রমাণের আলোকে কোনো কিছু হালাল বা হারাম হওয়ার ফতোয়া দেন তখন সে বিষয়টি ভিন্ন একজন মুস্তাহিদ হয়তো ভুলবশত কোনো হারাম জিনিসকে হালাল বলতে পারেন বা হালালকে হারাম বলতে পারেন এর অনেক কারণ থাকতে পারে যেমন প্রাসঙ্গিক কোনো হাদিস হয়তো সে মুজতাহিদের কাছে পৌঁছেনি যার কারণে তিনি একটি হারাম বিষয়কে হালাল গণ্য করেছেন একজন মুস্তাহিদের এ ধরনের ভুল কুফোর বা শির নয় বরং এটা গুণাহ না উল্টো একজন মুজতাহিদের ভুলে যদি আন্তরিক হয়ে থাকে তাহলে তিনি এর জন্য একটি পুরস্কার পাবেন কিন্তু যে জেনে শুনে রাসুলুল্লাহ সাল্লু আলহিহিসাল্লামের পথ বাদ দিয়ে অন্য কোনো পথ অনুসরণ করে সে শিল্প করেছে মজমু আইল ফাতাওয়ার তৃতীয় খণ্ডে ইমামি দুতাই মিয়া বলেছেন যে হালালকে হারাম করে অথবা হারামকে হালাল করে অথবা সে অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করে সে ফকিহগণের ইজমা আমতে কাফির। মজমু আল ফাতাওয়ার পঁয়ত্রিশতম খণ্ডে তিনি আলিমদের কথাও এনেছেন যদি কোনো আলিম কুরতান এবং সুননার এলিমবাদ দিয়ে এমন কোনো শাসকের অনুসরণ করে যে আল্লাহ উত্তারসুলের আইনের বিরোধী এবং যে আল্লাহর বিধানের পরিবর্তে নিজে আইন প্রণয়ন করে তাহলে সে আলিম আসিরাদের শাস্তি পাওয়ার উপযুক্ত এবং সে মোরতাদ আল বিদায় নিহাইয়ার তেরোতম খণ্ডে ইমাবিম ক্যাফির বলেছেন যে মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর নাজিল হওয়া শরিয়া ত্যাগ করে এবং এর বদলে অন্য কিছু দিয়ে শাসিত হতে যায়। সেও কাফির ইবনু কাফির এখানে কুরআনসুন্নার আইন ছেড়ে তাওরাত এবং বাইবেলের আইন গ্রহণ করার কথা বলেছিলেন তিনি বলেছেন যে মোহাম্মদ সাল্লিসাল্লামের উপর নাজিলকৃত সরিয়া বাদ দিয়ে কেউ যদি বাইবেল বা তাওরাতের আইন অনুসরণ করে তাহলে সে কাফির যদিও বিকৃত হওয়ার আগে এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আইন ছিল মহম্মদ সাল্লিসাল্লামের উপর সরিয়া নাজিল হওয়ার পরে বাইবেল এবং তাওরাতের আইন রহিত হয়ে গেছে তাই যদিও এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত তবুও মোহাম্মদ সাল্লি আসাল্লামের সরিয়া বাদ দিয়ে এগুলো যে অনুসরণ করবে সে কাফির তাহলে ওই লোকদের কি অবস্থা যারা মানুষের বানানো অন্য আইন দিয়ে শাসিত হতে চায় এরা কাফির এবং এটাই ইজমা এটা হলো ইবনু কাফিরের বক্তব্য আদাউল বায়ানে বেশ কিছু দলিল নিয়ে আলোচনা করার পর শাইক আর সংকেতিক চমৎকার একটি কথা বলেছেন এই কথাটি আমার খুবই পছন্দের তিনি বলেছেন স্পষ্ট নুসুজ দ্বারা প্রমাণিত সন্দেহাতীজ সত্য হল যারা শয়তানের প্রণীত এবং মানুষের মুখে প্রকাশিত মানবরচিত আইনের অনুসরণ করে ওই আইনের বদলে যা রচয়িতা হলেন আল্লাহ এবং যা প্রকাশিত হয়েছে তার রসুলের মুখে তাদের কুফর এবং শির্কের ব্যাপারে কারও কোনো সন্দেহ নেই এই ব্যাপারে শুধু ওই ব্যক্তি সন্দিহান হবে যার দৃষ্টিশক্তি আল্লাহ সুবাহানহমদ আলা ধ্বংস করে দিয়েছেন এবং যাকে তিনি ওয়াহির উজ্জ্বল আলো থেকে বঞ্চিত করেছেন আদুআল বায়ান। خاندو جار كريشتان أبوي أكان أبوي أبو مبيران أبوي شايق محمد بن إبراهيم سورة نيسار آيات من لك قرأة فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدون في أنفسهم حرجا مما قضيتا ويسلموا تسليما أطويب تما رابير তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে সুরা নিসা পঁয়ষট্টি তারপর আল্লাহ সুবাহ হমতে আয়লা বলেছেন যারা দ্বন্দ্ব নিরসনে মোহাম্মদ সাল্লাসাল্লামকে বিচারক হিসেবে গ্রহণ করে না আল্লাহ তাদের ইমান অস্বীকার করেছেন এটি হলো আল্লাহর পক্ষ থেকে অস্বীকৃতি যা আল্লাহ শপথ করে বলেছেন এই নিয়ে আমরা আরও কথা বলতে চেয়েছিলাম তবে আপাতত মূল আলোচনার সারাংশ হিসেবে এতটুকুই চলবে সুলুসাল লেখক আলকর আন থেকে এই আয়াতটি উল্লেখ করেছেন আনাল নিশ্চয়ই মসজিদ গুল আল্লাহর জন্য কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকে না সুরা আল জিন আঠারো আমাদের আলোচনায় বেশ কয়েকবারে আয়াতের কথা এসেছে এ আয়াতে তাহিদুল হইয়ার মূল নির্যাস উঠে এসেছে এ আয়াতে আল্লাহ সুবাহন আল্লাহ বলছেন ওয়া আন্না এখানে আন্নাহ হলো তৌকিদ অর্থাৎ আল্লাহ জোর দিয়ে বলছেন তাহিদ হল কেবল আল্লাহর জন্য প্রশ্ন হলো এখানে আল্লাহ কেন মসজিদের কথা বললেন মসজিদ বলার মাধ্যমে এখানে দুই ধরনের ইবাদতের কথা প্রকাশ পেয়েছে আমরা বলেছিলাম ইবাদত দুই ধরনের সরাসরি আল্লাহর কাছে কিছু চাওয়া অর্থাৎ দুআ আ তলব আরেকটি হলো দোয়া আল ইবায়দা অন্য সব ধরনের ইবাদত যেমন সলাদ এলম শিক্ষা ইত্যাদি মসজিদ এই দুই ধরনের ইবাদতের জায়গা আমরা মসজিদে এই দু ধরনের ইবাদতই করে থাকি অর্থাৎ এ আয়াতে বলা হচ্ছে মসজিদে কেবল আল্লাহর জন্য ইবাদত করবে এবং মসজিদের বাইরেও কেবল আল্লাহরই ইবাদত করবে মহান আল্লাহ সুবাহান আলা আরও বলেছেন আর নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহরই জন্য কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকে না সুরা গাফির শাইট এখানে দুআ দ্বারা দুয়া আতল বা আল আলমস আয়লা বোঝানো হচ্ছে অর্থাৎ কেউ দুআ করছে হে অম্ম আমাকে অমুক জিনিস দিন তবে কিছু আলিম বলেছেন এ আয়াতে দুআ রিবাদা অর্থাৎ সব ধরনের ইবাদতকে বোঝানো হয়েছে যদি এ আয়াতে দুয়া আলমস আলা উদ্দেশ্য হয় তাহলে এখানে বলা হচ্ছে আমার কাছে চাও তুমি যা চাও আমি তা দেব। যদি এখানে দুয়া ইবাদ উদ্দেশ্য হয় তাহলে আয়াতে বলা হচ্ছে আমার কাছে চাও আমি পুরস্কার দেব। সুরা জিনের আয়াতে দুই ধরনের ইবায়াতার কথা এসেছে অন্য ধর্মের লোকেরা তাদের উপাসনালয়ে শিরক করত তাই আল্লাহ আমাদের বলছেন বাদতের স্থানে শিরক না করতে এবং এর বাইরেও শির্ক না করতে কোনো কোনো আলিম বলেছেন এ আয়াতে মসজিদ অর্থ সমগ্র সৃষ্টি জগৎ কারণ নবী সাল্লাহ আলি আসাল্লামের হাদিফে এসেছে যে তিনি বলেছেন সারা পৃথিবীকে আমার জন্য মসজিদ এবং পবিত্রতার উপকরণ বানিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমার উন্মাতের মধ্যে যে ব্যক্তি নিকট যে কোন স্থানে নামাজের সময় এসে উপস্থিত হবে সে যেন সেখানেই নামাজ পড়ে নেয় তাহলে এই আয়াতের অর্থ দ্বারায় পুরো পৃথিবী আল্লাহ সুবাহ আলার তাই আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করো না সাঈদ ইবনুজুবাইয়ের বলেছেন ওয়া আন্নল মাসাজিদা ওয়া আন্নাল মাসাজিদ বলতে সুজুদের অঙ্গগুলোকে বোঝানো হয়েছে কপাল দুই হাত দুই হাঁটু এবং দুই পা এই অঙ্গগুলো দিয়ে আমরা সিস্তা করি এবং ওয়ান্না মাসাজিদ বলতে এই অঙ্গগুলোকে বোঝানো হয়েছে এখানে কেবলমাত্র আল্লাহর প্রতি সিজতা করার জন্য তাই অন্য কারো প্রতি সিস্তার জন্য এগুলো ব্যবহার করা যাবে না এটি হলো এই আয়াতের ব্যাপারে তাবেই সাঈদ বিন জুবাইরের ব্যাখ্যা যে ব্যাখ্যাই আমরা গ্রহণ করি না কেন মূল বক্তব্য কিন্তু এক ইবাদ আল্লাহর জন্য বিশুদ্ধতা হিত প্রতিষ্ঠা করা এই আলোচনার সাথে আমরা আজকের দর্শ শেষ করব আল্লাহ আমাদের উপকারী এলম দান করুন এই দর্শগুলোতে আমরা যা শিখছি আল্লাহ তা উপকারী জ্ঞানে পরিণত করে দিন যারা এই দার্সগুলোতে উপস্থিত থাকেন মনোযোগ দিয়ে দার্স শুনেন, দোয়া করি আল্লাহ সুবানহমতলা যেন আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দেন বিশেষভাবে যারা অনলাইনে এ দার্সগুলো শোনেন আমি তাদের জন্য দোয়া করছি তা হিদ শেখার ও বাস্তবায়নের জন্য যে সময় আপনারা ব্যয় করছেন আল্লাহ যেন বিচারের দিন তা আপনাদের পাল্লায় সবচেয়ে ভারী আমল হিসেবে কবুল করেন आज हम एखने तवहिदर आल्लाम अने आज यह जीवन कख देखा करार सूझो है ना क्यों ता तोद के भलोबासेंविदे ईम के भल पृथिवीर विभिन्न कोणा थ आलोचना शुनि तल्ला पृथ्वी ए अवस्थाय उम्मार ए अवस्थार मजे ता इलमर समय और श्रम दीचन हमें दुआ करी তিনি যেন তার আর্শের নিচে বিচারের দিনে আমাদের স্থান দেন আমাদের একত্রিত করেন এবং আমাদের জান্নাতে সুউচ্চ প্রাসাদে একত্রিত করেন এই দর্শের মাধ্যমে আমাদের কোনো দুনিয়া বি লাভ নেই তবে আমরা আল্লাহর সাথে ব্যবসা করে নিয়েছি আর এ হল এমন ব্যবসা যা কখনো বিফল হবে না মহান আল্লাহ সুবহান হাত আলা বলেছেন ফ্মা রুমা নিশ্চয় যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে সলাাত কায়েম করে এবং আল্লাহ যে রিস্ক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না যাতে তিনি তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দান করেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরও বাড়িয়ে দেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল মহা গুণগ্রাহী সুরা ফাতির উনত্রিশ এবং তিরিশ আমি আল্লাহ সুব্বাহন তল্লার কাছে দোয়া করি আমাদের যেন তাহীদের শিক্ষার্থী নামে ডাকা হয় এবং আমাদের যেন একসাথে ডাকা হয় মহান আল্লাহ সুবাহনত আল্লাহ বলেছেন ইলাল আর যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে অবশেষে তারা যখন সেখানে এসে পৌঁছবে এবং এর দরজাসমূহ খুলে দেওয়া হবে তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি তোমরা ভালো ছিলে অতএব স্থায়ীভাবে থাকার জন্য এখানে প্রবেশ করো সুরাজ জুমার তিয়াত্তর আমি দুয়া করি আমরা যেন ওই মানুষদের অন্তর্ভুক্ত হই যাদের একত্রে জাননাতে প্রবেশ করানো হবে তাওহিদের শিক্ষার্থী হিসেবে যারা দুনিয়াতে তাওহিদ শেখার ও বাস্তবায়নের জন্য একত্রিত হয়েছিল এবং ঘোরাবাহ হয়ে অবস্থান করেছিল